আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ বাদু। বিশ্বের যে অবস্থান থেকেই আমাদের এ আয়োজন আপনারা উপভোগ করছেন আমরা সকল শ্রোতা দর্শক ভাই বোনকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনাদের সামনে যে আয়োজন আজকে উপস্থাপন করতে যাচ্ছি যার মধ্যে আমাদের জাগতিক এবং পরলৌকিক সব কিছুর খোরাক পাব আসুন আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন সম্মানিত আলোচকবৃন্দ তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দিই আজকের আমাদের স্টুডিওতে আমন্ত্রণে যারা সাড়া দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন শেখ মুজফর বিন মহসেন এবং রয়েছেন আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সমিত দর্শক শ্রোতা প্রতারণা এটা ইসলাম অত্যন্ত ঘৃণা এবং একটি পাপের কাজ বলে আখ্যায়িত করেছে প্রতারণা কখনো ইসলাম সমর্থন করে না প্রতারক সবসময়ই অপরাধী এহকালেও সে জবাবদিহিতার সম্মুখীন হবে এবং পরকালেও তার জন্য রয়েছে শাস্তি তাই আমাদের কোনো রকমের প্রতারণা বা কোনো সটতার আশ্রয় নিয়ে জনগণকে ধোকায় ফেলা ইসলামের কাম্য নয় এরই প্রেক্ষিতে আমরা একটি আলোচনা শুনব যা বন ইসরা বংশের জন মহিলার জীবনে ঘটেছিল আসুন আমরা এই আলোচনাটি শহী হাদিসের আলোকে ডক্টর জাকারিয়া সাহেবের কাছ থেকে প্রথমে শুনি ইসমিল্লা আলহামদুলিল্লাহ আবাদ ধন্যবাদ ভাই আলোচক হাদিসটি হচ্ছে বন ইসরায়েলের মধ্যে সাল্লাহসাল্লাম উঠিয়ে ধরছেন যে একটি চিত্র যে চিত্র এখন আপনারা দেখবেন বর্তমান সমাজে আছে কি না চিত্রটি হচ্ছে এরকম কোনো এক সময়ে তিনজন মহিলা ছিল একসাথে তো দুজন খুব লম্বা ছিল একজন বেটে ছিল তো দুজন লম্বা থাকার কারণে বেটে মাঝখানে চলতো এবং তাকে নিজের কাছে খারাপ লাগতো যে আমি বেটে আর দুজন লম্বা এবং তার জন্য কোনো হাতে ব্যসত না বিয়ের ব্যবহার জন্য কেউ আসতো না বিয়ের প্রস্তাব আসত প্রস্তাব আসতো না হ্যাঁ দুজনের জন্য অনেক কিছু আসতো অনেকে তাদের পিছু তো সে এই অবস্থা থেকে বাঁচার জন্য সে নতুন একটি পদ্ধতি আবিষ্কার মুসলিম শরীরে আসছে মুসলিম শরীর দুই লম্বা পা দিয়ে উঁচু হলো উঁচু হাই হিল যেটাকে আমরা অনেক উঁচু করে সে এখন দুইজনের মাঝখান দিয়ে হাঁটলো এখন তাকে আর ওরাই দুইজনে চিনতে পারছে না যে এটা কে যে এটাকে ওই মেয়ে যাকে আমাদের মাঝখানে চললে বেটে দেখা যায়তো সে তারা চিনতে পারছে না দ্বিতীয় যে কাজটি করলো সে সে এখন তার একটা আংটি বানালো আংটির মধ্যে সে ছিদ্র করে সেখানে মিসক রাখলো মিস্ক মিস্ক রেখে সুগন্ধি সুগন্ধি মিস্ক সুগন্ধি সবচেয়ে দামি সুগন্ধি যেটা যেটা খুব বেশি প্রসার লাভ করে যার গন্ধ সেটা লাগালো লাগে সে মানুষের মজমা মসজিদ অথবা যেখানে মজলিশ আছে সেখানে হাঁটার সময় হাত ঝরে যেয়ে হাঁটাত মানে খুব জোরে জোরে ঝাঁকিয়ে দিত যাতে করে সেখান থেকে আতর বের হয় আর মানুষ তার দিকে তাকিয়ে থাকে এটা সে দেখেন এই দুইটা বলার তিনি বললেন যে সে যখনই কোনো মজরিস দিয়ে হাঁটত তখন সেটাকে ঝাঁকিয়ে দিতে হবে যাতে দৃষ্টি তার দিকে আকৃষ্ট হয় অন্য বর্ণায় আসছে যে উনি মধ্যে আরেকটি প্রবণতা ছিল ঘটনার আগে বলেন যে তারা কি করতো মহিলারা একে অপরের কাছে গর্ব করত। যে আমি এতটুকু কিনেছি তোমার স্বামী কি কিনেছে তো স্বামী বেচারা এই জিনিসটাকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন খোঁজায় বর্ণা যেটা আছে যে মুক্তি পাওয়ার জন্য সে নিজে ঋণ করতো অর্থাৎ স্ত্রীর অভাব পূরণের জন্য রিম পর্যন্ত করতে বাধ্য করতো স্বামীকে এই পরিস্থিতি তারা তো রসোল্লা এবং শস্য দেখতে অনেকটা লোভ লেগে যায় এখানে দুনিয়া থেকে তোমার বেঁচে আর মহিলাদের আচরণ থেকেও তোমার বেঁচে থাকবে এখানে মহিলাদের একটি চিত্র তুলে ধরা হয়েছে যে বেশ কিছু বইনি যখন পতন যুগে তারা এই করেছিল যখন তাদের দিন থেকে তারা বেরিয়ে যাচ্ছিল কিভাবে তারা বেরিয়ে যাচ্ছিলো একটা চিত্র তিনি তুলে ধরেছেন তো বর্তমান সমাজে এই জিনিসটা আমাদের কতটুকু অ্যাপ্রিফিয়েটেড নাই আপনারা জানাবেন আমি হাদিসটা শুধু উল্লেখ করি শেখ জেজাক খায়ের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা হাদিসের ঘটনাটি অবগত হলেন আল্লাহ সুবাহর এই সৃষ্টি জগতে আল্লাহ লীলা বৈচিত্র্যপূর্ণ সৃষ্টি দিয়ে জগৎ সাজিয়েছেন কেউ এখানে বেটে হয় কেউ লম্বা হয় কেউ মোটা হয় কেউ চিকন হয় কেউ নারী কেউ পুরুষ এভাবে একটি বৈচিত্র্যপূর্ণ সমাহার দিয়ে আল্লাহ সৃষ্টিকে সাজিয়েছেন তো এখানে যিনি যেভাবেই সৃষ্টি হয়েছেন তাকে সেভাবেই দিনাতিপাত করা জীবন জীবনযাপন করাটাই ইসলামের চাহিদা কেউ কোনো রকমের প্রতারণা বা কোন রকমের বিকৃতির মাধ্যমে আমাদের অবহব বা আমাদের এই স্বাস্থ্যগত কোনো পরিবর্তন সৃষ্টি করা এটা ইসলাম সমর্থন করে না আসুন এই হাদিসের আলোকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি আমরা এ পর্যায়ে ফিরে যাব আমাদের আলোচক শেখ মুজফর বিন মোহসিন সাহেবের কাছে যে আপনি বলুন এই হাদিসের আলোকে আমাদের কী করণীয় এবং কি বর্জনীয় এই হাদিসটি বর্তমানে খুবই কার্যকরী ভূমিকা পালন করবে সামাজিক প্রেক্ষাপটে খুব প্রয়োজনীয় একটি বিষয় প্রথমত যে আগের যুগের বানিস যুগের আমরা কাঠ লাগাতো এখন হিল পড়ছে জি জি এবং যখন কোনো মেয়েকে দেখতে যাওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এমনভাবে শাড়িটা পরছে যখন রাস্তায় চলে তখন এক ঢং আর যখন দেখতে যাওয়া হচ্ছে তখন আর এক ঢং নির্বাচনের জন্য যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করবে সে আমার দলভুক্ত নয় আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় দ্বিতীয়টা একটা বিষয় ঘটছে এই জায়গায় নিজে প্রতারণা করে যখন এক জায়গায় বিয়ে করছে বা বিয়ে হচ্ছে তখন আসল রূপটা সে জানতে পারছে নিজের অন্যায়টা নিজেই করেছে নিজের উপরে নিজেই জুলুমটা করেছে আত্মার উপরে জুলুম করেছে এ তখন তার স্বামীর কাছে যখন আসল রূপটা ফিরে পেলো তখন তাকে সে অপছন্দ করো তুমি অসুবিধা প্রতারণা করেছো দ্বিতীয়ত বিষয় স্বামী মেনে নিলেও কিন্তু স্বামীর আত্মীয় সুজন করার কারণে অসংখ্য মহিলা প্রতার অন্তর্ভুক্ত হচ্ছে আর একটা দুঃখজনক ব্যাপার হলো এই যদি রসুল্লাহ আলাই একটা উচ্চারণ করেছেন অবস্থা হয়েছিল জুতাই জুতাই মিল যেমন ডান পায়ের জুতা যে পায়ে আমরা পড়ি অমুসলিমরা ওই জুতা ওই পায়ে পড়ে একেবারে মিল হবে রসুল্লাহ সাল্লাম মিলের বিষয়টা স্পষ্ট বলেছেন সেই ক্ষেত্রে বান সেই যুগে যদি এমন কোনো ব্যক্তি থাকতো সে মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে তাহলে এতই মহিল থাকবে ব্যক্তি ইসরা মহিলা যদি এই জাহিলি সভ্যতায় গ্রহণ করে তার জন্য একটি এক্সট্রা পাপ রয়েছে রসুল্লাহ বলছেন জাহান্ন এই মহিলা যুগের ফেলে আসা সেই জাহিলিয়াত রসদালাম বলছেন এই ধরনের ব্যক্তি জাহান নামের খড়ি হবে মুসলিম যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে তবুও ব্যক্তি জাহান নামে সুতরাং জাহিলিয়াতে আমদানি করলে জাহান নামে শেখ জাহাদিস বলছেন মান তা সব কমিন যখন কোন ব্যক্তি কোন জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের গণ্য হবে আর শেখ মুজাফর বিন মহসেন আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় বিরতির কেনারায় পৌঁছে গেছি এখন আমরা সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও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 প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় আপ পুন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস বাংলায় ডায়ল ডিস্ট্রি বাতল উইটনেস ডক্টর জাকির ইন অফ দেখুন सम्मुख समरे बृहस्पतिवार रत नट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगलेशे बीस टी बांगल् আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়া অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই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 समग्र जीवन के सफल और सुंदर करार् प्रयोजन वास्तवय परवर्तीकुम वरहमतुल्ला दर्शक श्रोता बरतर समय संगे थ আমরা বিরতির পরে আবারও আমাদের উপস্থাপিত বিষয় মানে ইসরায়েলের একজন রমণীর কাহিনী তিনি নিজে বেটা হওয়া সত্ত্বেও কাঠের জুতা এমনভাবে পরিধান করেছিলেন যা তাকে লম্বা দেখাবে এবং তিনি ব্যবহার করেছিলেন সৌরভ মিশ্রিত একটি আংটি যা জনসমাজে তাকে সুরভিত রমণী বা কন্যা বলে শনাক্ত করতে পারে এ ধরনের কর্মপদ্ধতি কোন মুসলমানের জন্য কোশ্চিন কালেও ইসলাম অনুমোদন করে না বরং আমরা আমাদের আলোচকদের মাঝখান থেকে শুনলাম যে এটা জাহিলি যুগের একটা পুনরাবৃত্তি সুতরাং এর থেকে আমাদের বিরত থাকতে হবে এবং এটা আরও আমাদের তাহাজীব তামুদ্যনিক জীবনে কতটা ক্ষতিকারক সেটা আমরা আমাদের প্রাজ্য আলোচক শেখ এবি এম হিজবুল্লাহ সাহেবের কাছ থেকে শুনব আসলে আমরা অনেক কথাই শুনলাম আরও কথা শুনব আমরা এগিয়ে যেতে পারব মৌলিকভাবে বলতে গেলে বলতে হয় আল্লাহ রাবুল আলামিন প্রাকৃতিক ভাবে জন্মগত ভাবে মেয়েদের মধ্যে সাজুগুজু করার সৌন্দর্য প্রদর্শনের একটা প্রবণতা প্রবণতা রেখে এই জন্য একটা মেয়ে থেকে আরম্ভ করে দেখা যায় বাড়তি বয়স বয়স তারা সবসময় থাকে যে নিজেকে একটা স্টাইল করে একটু সুন্দর করে মানুষের সামনে পেশ করতে চায় বা তারা সবসময় সুসজ্জিত হয়ে থাকতে চায় এবং এই জন্য আজকাল সারা ওয়ার্ল্ডের মধ্যে কসমেটিক্সের যে চলছে আমি এক আর্টিকেলে পড়েছিলাম যে কসমেটিক্সের পিছনে যে টাকা ব্যয় হয় তার যদি সম্ভবত ২৫ শতাংশ যদি ক্ষুদা এবং দারিদ্র নিবার জন্য ব্যয় হতো তাহলে সুযোগ বের করেছে জি আমি বলতেছিলাম দেখুন শরীয়তের মধ্যে সাজুকুজু করার ব্যাপারে কোন নিষেধাজ্ঞা নেই তবে এতটুকু শর্ত আছে যে সেই সাজসা পর পুরুষের জন্য বিশেষ করে স্বামীর জন্য হতে পারে আবদুল্লাহ আব্বাস একটি বক্তব্য সেখানে পাওয়া যায় তিনি নিজে বলেছেন আমি আমার স্ত্রীর জন্য একটু মানে ফিটফাট হয়ে চলতে ভালোবাসি যেমন আমার স্ত্রী আমার জন্য সেজগুজে থাকতে ভালোবাসে তাহলে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর অধিকারের মধ্যে এটাও আছে যে স্ত্রীকে সুন্দরভাবে স্বামীর নিকট উপস্থাপিত হতে হবে যেমন একজন স্বামীকেও তার স্ত্রীর কাছে এমন আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হতে হবে যেন স্ত্রী তাকে দেখলেই তার কাছে ভালো লাগে পরস্পর পরস্পরের জন্য বরঞ্চ এখন এই সাজগুজুর নামে রোড এর আমরা কি বলবো এই তারা কি বলে হয় হ্যাঁ দাঁতের দাঁতের সুরুম করে মানে চকচকে ছকঝকে করে দেওয়া কাটিং করা হয় চুলের সাথে আপনার ইয়ের চুল লাগিয়ে নকল চুল লাগিয়ে চুল বাড়ানো হয় হুজুর হাদিসের মধ্যে এটা আছে না পরিষ্কার যার পরে কি বলে সৌন্দর্য চর্চার নামে বিভিন্ন নিষেধাজ্ঞা এমনকি নামাজে যেতে নিষেধে যেতে পারে কিভাবে যেতে পারে এই জিনিসগুলো আমরা বলবো যে আমাদের মা বোনদের খুব সচেতনভাবে এগুলি পরিহার করা উচিত একটা কথার কথা একজন কিন্তু তিনি একটা জিনিস আমাদের দেশের একটা প্রবণতা আছে আল্লাহ সবাইকে হেফাজত করুক যাদের মেয়ে আছে মেয়ে যখন উঠতি বয়সের হয় তখন মা বাবার আপনার চিন্তার আর শেষ থাকে না এখন আমাদের মেয়েদের মধ্যে যে প্রবণতা দেখা যাচ্ছে মারাত্মক প্রবণতা দেখা যাচ্ছে মেয়েরা ছেলে শাসতে চায় ছেলে হতে চায় হাই হিল পরে এমন এমন ড্রেস পড়তেছে পরিচ্ছদে পরিচ্ছদে এমন হয়ে গেছে যে আমাদের সামনে যে কি হবে আমরা বুঝতে পারতেছি না আমরা কোন দিকে যাচ্ছি বিশেষ করে মুসলিম তরুণীদের জন্য এটা ভাবি শোভনীয় নাই আমি তো অনেক সময় বলি আল্লাহ আমাকে মাফ করুন যে তোমরা যারা হেজাব পর তোমরা যারা নে তারাও আল্লাহর অনেক সময় আকৃষ্ট হয় এটা দেখা যাচ্ছে না দেখে মনে হয় এটা আরো বেশি সুন্দর অনেক মনে করছে এটার পিছনে মানুষ ঘুরছি এটা খুব ক্ষতিকর একটা প্রভাব ফেলছে আরো এটার কারণে পর্দারও একটা ক্ষতি হয়ে গেছে অনেকে এটা পরে অন্যায় কাজ করে আরো একটা ক্ষতি করেছেন আল্লাহ বলেছেন এবং পা দিয়ে যখনই জোরে আঘাত করে তাদের সৌন্দর্য বেরিয়ে পড়ে এই হাই হিল কেন পরে যেন ওইরকম দেখা যায় তাকে এবং এটাকে তারা এখন আধুনিকতা নাম দিয়ে তারা সবকিছু করছে ওদের মধ্যে আসছে আল্হা আসেমা এমন কি কেউ কেউ আরো আগ বাড়িয়ে কি করছে এখন প্লাস্টিক সার্জারি করে নিচ্ছে যে তাদেরকে আমরা নিষেধ করতে কখনই আমরা এটা বলবো না এটা আল্লাহ পাক আপনাদের অধিকার দিয়েছে কিন্তু মনে রাখবেন মানবাধিকারের নামে আপনার নিজের অধিকারের নামে এই সমস্ত চর্চা করে আপনি জাহান নামের কিছু বলতে চাচ্ছে যে এখানে একটা বিষয় বলতে চাই মা বন্ধুর উদ্দেশ্যে যে যারা সতী সাধবী মহিলার রূপে ইসলাম ইতিহাসে স্বীকৃতি পেয়েছেন তারা কি এই ধরনের কোন রূপক চেহারা পবিত্র আমাদের সমস্ত নারীগুলি ছিলেন রমনীয় বলবো না এটাও খারাপ জিনিস তো পবিত্র যারা ছিল তাদের যে চরিত্র আয়সি আল্লাহ রসোলা সালাম তার প্রশংসা করেছেন খাদিজা রাদি আলহা প্রশংসা করেছেন সেই মহিলাদের মতো কেন হয় না এরা কোথায় যাবে কোথায় যাচ্ছে দিন দিন আমাদের সমাজ ব্যবস্থা মহিলাদের কারণে সন্তানটা নষ্ট হবে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে না যে কথাটা বলছিলেন আপনি কার মডেল আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি একটা মহিলা হিসাবে মডেল কি ওই জাহান মহিলার না যে মহিলা পুরুষের বেশ করে তার মডেল আপনি রসুল্লা সাল্লাম কতটা লক্ষ্য করেছেন এখানে একটা সুগন্ধি দিয়ে এটা একটা বিরাট ব্যাপার সালাতে যাওয়ার অবস্থায় যদি কোনো মহিলা সুগন্ধি মেঘে যায় আর এই সুগন্ধি যদি মানুষ বুঝতে পারে বুঝতে পারলে তো সুগন্ধি হবে তাহলে এই মহিলাকে জেনা কারিনী বলেছেন রসুল এবং এই মহিলা করবে আপনি মডেল হবেন আয়সারাজাল আনহার আয়সারাজাল আনহাকে মডেল হিসাবে গ্রহণ করবেন আপনি মডেল হিসাবে গ্রহণ করবেন হাদেজা রাজে আনহাকে আপনি মডেল হিসাবে গ্রহণ করবেন আসিয়াকে এক্ষেত্রে বলেছেন তিন শ্রেণী মানুষের উপর জান্নাত হারাম তার মধ্যে মহিলারা পুরুষের বেশ ধারণ করে জান্নাত হারাম আপনি পুরুষের বেশ ধারণ করার জন্য ওই মহিলারা জাহান নামী যে মহিলা পোশাক পরে কিন্তু উলঙ্গ পুরুষকে আকৃষ্ট করে নিজে আকৃষ্ট হয় এবং তারা জাননাতে যাবে না আপনাদের এই প্রাণবন্ত আলোচনা দিল্লা ভিত্তিক যে আলোচনা আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে উপহার দিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে প্রতারণা কত বড় ক্ষতিকারক এবং নারীদের সম্পর্কে নেবি মোহাম্মদ সাল্লা আলী আসাল্লামের যে হুঁশিয়ারি এসেছে এগুলো আমরা মেনে চলবো এই আশাবাদ ব্যক্ত করে বা এই দৃঢ় প্রত্যয় পোষণ করে আজকে এই আলোচনার এখানে আমরা পরিসমাপ্ত করছি রক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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আলরায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড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 चोख और जीवर कुफल बुधवार और शनिवार रत एगारोटा पुन सम्प्रचार सकाल दस टेलेश